أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور গত সপ্তাহে লুকমানের উপদেশ দুটি উপদেশ সম্পর্কে আলোচনা হয়েছিল বা একটি উপদেশ আসল জিনিস হচ্ছে একটি তারপরে রবির কথা আল্লাহ মা বাবার সাথে সদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন এরপরে আলমিন তাদের আনুগত্যের ব্যাপারে কিছু বিধান পেশ করেছেনদেশ লুকমানের দ্বিতীয় প্রিয় ছেলে إنها جدية مثقال حبه شريشار دانا باجي كنو دانار قريبانها جو بردانا شريشار دانا بيركم حبه شب ديشت كنت سامنه بولو چين خردل طفل شوشي شريشار دانا إنها انتكو مثقال حبة من خردل من خردل সরিষার দানা পরিমাণ যদি হয় গুনা খাতা তারপর পাথর খন্ডের ভিতরে থাকে আমরা যখন মক্কায় যাই তোমা আমাদিনায় তাই দেখতে পাই বিশাল বিশাল পাথর কয়েক হাজার টনের পাথর খন্ড হালকা কিরকম যেমন এরকম আটকে রয়েছে কিন্তু দেখছেন কিনা তোমার এই গুনাটি যদি পাথর খন্ডের ভিতরেও থাকে আল্লাহ বলছেন কিংবা আকাশে থাকে উপরে আকাশ তো যাবে না গুনা উপরে থাকে বিভিন্ন গ্রহে বিভিন্ন এরকম আর মানুষকে আল্লাপাক উদাহরণ দিয়ে বলছেন এরকম যদি হয় আরদি কিংবা জমির ভিতরে থাকে সাত জমিনের নিচে অথবা সমুদ্রের নিচে একটা কথা বললাম সাত জমিনের তলে তোমার আল্লাহ পেশ করবেন তোমার সামনে তাহলে তার মানে কি আপনি যেখানেই থাকবেন আল্লাহকে বহে করতে হবে আপনি বললেন কেউ দেখছে না এরকম এরকম করে কাজ করে দিল হ্যাঁ অথবা চতুর্দিকে বন্ধ সেই হিসাব করছে সেই হিসাব রক্ষক কেউ দেখছে না প্রত্যেকদিন যদি একশো মারে কোনো অসুবিধা নেই দেখবে শো আমি সবই দেখছি না এই জন্য সবসময় জন্য আমাদের ভিতরে আল্লাহর হোফ থাকে আপনি এখা থাকলেন কেউ দেখছে না সুর কথা বললাম একটা উদাহরণ অথবা অন্য কুকাজ أشتل كاج بهذه القرآن كيف دكت لنا ولا ما يشب مننا, مننا دكتك يا الله يا بنية إنها إن تكم ثقال من خردل ابن كثير رحمت الله عليه بولتش أي إن المظلمة أو ظلم الكاذ تو গুনাহের কাজ لو كان مثقال لو كانت مثقال حبه من خردل ايه গুনাহ তা যদি ايه জুলুম তা যদি সরিষার দানা পরিমাণ হয় يوم القيامه الله رب العالمين কিয়ামত উদ্দিন ওটা তোমার সামনে উপস্থিত করবে আর এর বদলে তোমাকে আল্লাহ তোমার বদলা দিবে এবারে যদি ভালো আর যদি কাজ গুলুম হয় অথবা গুনাহের কাজ হয় তাহলে হবে তা খারাপ ভালো বদলা ভালো খারাপের বদলা ওইরকম শাস্তি وإن شررا فشر جبا رب العالمين بيقول شان فمن يعمل مثقال ذره خيرا يره ومن يعمل مثقال ذره شرا يره دي ازون فمن يعمل مثقال ذره خيرا يره সূর্যা অতবা দর্রা বলতে আমরা যে সূর্যে আর সূর্যের আলোতে কিরণে একটা কিছু দেখতে পাই দেখবেনা চোখের সামনে পড়ে অনেক জিনিস উঠছে উনন্ত জিনিস দেখতে পাই কিনা হাত দিয়ে এরকম করেন হাতে আসে আর আরেক ব্যাখ্যা ছোটো পিঁপড়া শরীর মর্রা কোন পিপড়া একদম ছোটো দেখতে দেখা যায় না এরকম আছে কিনা আপনি দেখলেন হঠাৎ করে আপনার শরীর দেখা যায় না এরকম হয়। আল্লাহ বলে তোমার সামনে আর যদি খারাপ হয় তাহলে কেয়ামতের দিন তুমি তা দেখবে তোমার সামনে এজন্যদুর রসুল্লাহ বলেছেন ঠিক না আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কই বলবেন কোথায় আর যদি বলে আল্লাহ কি আপনার সাথে আছেন হ্যাঁ সাথে আছেন সাথে থাকা এক আর আর দুইটা থাকা আরেকটা আল্লাহ আর যখন তাকে ডাকো তখন তুমি তোমার ডাক তিনি শুনছেন আল্লাহ আর থেকে তুমি যখন বিপদে পড়ো যখন আল্লাহকে বড় বলো আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো তখন আল্লাহ তোমাকে উদ্ধার করে আল্লাহ আল্লাহ আর আছেন তুমি আল্লাহ কে বললে আল্লাহকে ভয় করো এখা থাকুক মানুষের সামনে থাকুক অত কেসে বসু অত অন্য কোনো জায়গায় সব জায়গায় যেকোনো জায়গায় তুমি আছো রব্বুল আলমী তোমাকে দেখছে তাই থেকে বাঁচো বিশেষ করে গুনা কারণ আসল জিনিস মানুষ ভয় করবে কোন জিনিসকে গুনাতি কি যদি গুনাতি থেকে তাহলে বাকি হয়ে গেল আল্লাহ কি বলছেন সুরাই নিশায় যদি তোমরা কবিরা গুণা থেকে বাঁচো আমি যেসব যেসব কবিরা গুনা করতে তোমাদেরকে নিষেধ দিয়েছি তাহলে আমি তোমাদের সহিরা মাফ করে দেবো বড় মেয়া থেকে বাঁচলে আমি জান্ন করুন তোমার জান্ন তোমার ঠিকানা হচ্ছে জান্ন বিশ্বাস যদি থাকে আল্লাহর কালামের উপর তাহলে আমরা এরকম কুকাজ করতে পারি না ইমান দুর্বল এই দুর্বলতা দূর করে দেওয়ার জন্যই হচ্ছে দিকর উল্লাহর মজরিস এই যে মজরিস এটা হচ্ছে আল্লাহর দিকিরের মজরিস এখানে আসে আমার ঐমান তে হয় আপনাদের ঐমান তে হয় তাজা হয় কিনা বলেন অনেক পরিবর্তন ঘটে আল্লাহর কালাম আমার কোথা নয় আমি যদি আমার নিঃপক্ষ থেকে বলি তাহলে হয়তো একটু হাসালাম হয়তো একটু কাদালাম কিন্তু তার মধ্যে না কিন্তু কোরআন এমন কোরআন আমি তোমার উপর আমি এমন কোরআন নাজির করেছি যে কোরআন হচ্ছে চিকিৎসা আর জন্য তাই আল্লাহর কালাম যে কোনো সময় যেকোনো একটা হালকা মানুষ পড়ল বললাম একটা সুরা পড়ো আমরা পরিবর্তন কতটুকু আছে কিনা এই কোরআন হচ্ছে হে লোক তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে রহমত মা এসেছে নসিহত এসেছে উপদেশ এসেছে ও শিফা ওশিফা উল্লিমাফিস তোমাদের মনে যা আছে তার চিকিৎসা আর তার জন্য আরোগ্যদানের ব্যবস্থা রয়েছে এই কোরআনে মনের কলুষুতা দূর হয়ে কোরআন পড়লে এমনকি শারীরিক কলুষুতা বা শারীরিক দুর্বলতা শারীরিক রোগ পর্যন্ত দূর হয় এই কোরআন পাঠ করলে ইমানের উপর মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে কোরআন কতটুকু শিফা আর কতটুকু শিফা নয় এর আপনার ইমান যত বেশি হবে তত কোরআন পড়লে শান্তি পাবেন আর ইমান দুর্বল কোন রকম লোকজন পড়ছে পড়ছে ফায়দা হবে না আল্লাহ আমাদের কে হৃদায়ত দান কর এরকম না তাই নবী পরবর্তীতে বলেছেন সাল্লাই গুনা হয়ে গেলে তুমি নে কাজ করো নে ভালো আমল করো সলাত পড়ো তাহলে তোমার এইসব গুনা এইসব নেকির কারণে মুছে পরিষ্কার হয়ে যাবে তাই আল্লাহ রসুন সাল্লাসম বলেছেন পাঁচ বক্ত সালাদ পড়লে মধ্যবর্তী গুনাগুলো মাফ হয়ে যায় অটোমেটিক বলেছেন কিনা আসমাতি হা এমনি ভাবে মানুষ পড়ে এর মধ্যবর্তী গুনা পরি কবিরা গুণা কবিরা গুনাফ হবে না ছাড়া মাফ হবে না আপনার প্রত্যেক দিন মিয়ত মর্রা অতবা আলফ মর হ্যাঁ আস্তা কিন্তু নাই অতবা আসরের সোলাদ নাইক পড়ে আরোক পরে না আস্তাফির ফিরুল্লাহ হ্যাঁ কিন্তু নাস্তিকের সাথে সম্পর্ক কাহের মূর্তদের সাথে সম্পর্ক না মিথ্যা তাইলে আস্তা খুলল আস্তা খুললে কাজ হবে এটা তো বিলাই তোবা বিলাই বিড়াল বুঝলেন বিড়ালের না মানুষের তোবা করতে হবে জন্য যেহেতু তুমি নিজে বলেছো লনা তুম রহমত তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হল না কিন্তু পথ আছে যারা ফজর পড়ে না আগে পড়তো না আজকে যদি পড়া শুরু করে দেয় আল্লাহ তার পিছনে সমস্ত গুণা মাফ করে পড়লে সব দিবস বলছে আল্লাহ আমি গুণা কথা করেছি আর করব না মাফ করবি না আল্লাহ তাই আমরা সবাই সব সবসময় সচেষ্ট থাকি গুণা মাফ করার জন্য মাফ করানোর জন্য আর মাফ করবে কে আল্লাহ আল্লাহর কাছে চাইব আল্লাহ বিধান পালন করবো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও সালাম করুক আমার করুক এরকম সৎ চরিত্রের সাথে কিন্তু আমাদের মধ্যে আল্লাহ আমাদের সকলকেই মাফ করুন ত্রুটি চারিত্রিক গুণ আমাদের মধ্যে ত্রুটি আমাদের এই ত্রুটি দূর করে দেব মানুষের সাথে ভালো ব্যবহার করব না আর কেউ কেউ জানলেও করে না একজন আপনার সাথে ওষুধ ব্যবহার করেছে আপনি তার সাথে ওষুধ ব্যবহার করবেন এটা হবে নাকি না আমাদের উচিত আমরা তার সাথে ভালো ব্যবহার করব মুহাম্মদ সাল্লা ইসলাম বলেছেন ادل امانت الى من اتمنك ولا تخن من خانك جه تمارك امانت رفلو تمی تار امانت تار پرجن تو پونج هي داؤ اور جه کے تمار سات خیانت بے کرلو اسود بے وار کرلو تمار امانت تے خیانت کرلو تمی تار سات خیانت کربنا تایی مطلق سبتا امار کچے امار اکتر پورا تن چتر وائی خانا ستاگی حجو کرو جس موتا امس ستے হজ না গেলেও ওখানে গিয়ে সে মেরেছে বিশেষ কারণে সে আমাদের সাথে যেতে পারেনি তবে ও এরকম করে গেছে তারপরে ওখানে গিয়ে আমাদের সাথে শরিক ছিল ওই ছেলেটা সে বললো অমুক আমার কাছে এরকম আমার হক আদায় করে নিদ তো আমি কি এখন অনেক টাকা পয়সার লেনদেন আমি করি আমি যদি চাই তাহলে এই হকটা আমি কিন্তু তাকে না জানিয়ে আমি নিতে পারবো সে বলছে আমি বল আমি এটা করতে পারো আমি বলি এটা না করাটা ভালো এর মধ্যে আরো কিছু ফেক্ট আছে সন্দেহ আছে তাই কিন্তু তার কথা এটা আমি বললাম এটা করো না কারণ হাদিসটি হচ্ছে এটা তখন মান খানাকে এই হাদিসটি হাসন পর্যায়ে দেখেছে তাই সে তোমার খেয়াল করেছে তুমি তার খেয়াল করো না আল্লাহ তোমাকে এর বদলা আল্লাহ সে আল্লাহ তোমাকে আরো বেশি দিবে। সব কিছুর মালিক কে আল্লাহ একদিকে গেলে দিকে আসে তাই কৃপন আমরা নয় এরকম টাইট না একদম ঢিলাও হতে নাই আর একদম টাইট হতে নাই এই বাক্যের ব্যাখ্যা অনেক সময় লাগবে কিন্তু সার সংক্ষেপ যেমন সৎচরিত্র যেকোন রকমের মেক কাজকেও সৎ বা যেকোনো রকমের সদ ব্যবহারকে অন্তর্ভুক্ত করা হয় তাকে দেখলেন আপনার ভাইকে আপনি সালাম করলেন চেহারা এর মধ্যে রয়েছে কি সদাকা আর আসসালাম আলাইকুম বললে দোষ নাকি এটা তোমরা জানি ওর বললে আরো দোষ ওবরাকাত বললে আরো দশ। আর আপনি যে তার সাথে মিললেন মুচকি হাসি দিয়ে অত বা উৎফল চেহারা প্রফুল্ল বোদনে আপনি তার সাথে সাক্ষাৎ করেছেন এতে রয়েছে কি সদাকা আচ্ছা আপনি করলেন সালাম সালাম আলাইকুম কিন্তু জয় ঠিক আছে কি অবস্থা হবে সদাকা হবে এটা কিন্তু শোচরিত হচ্ছে না হলুক হাসান আল্লাহ আপনাকে তোভিক দিয়েছে আল্লাহর প্রতি বেয়ে করা মানুষকে খাওয়ানোর এটাও কি সচ্ছরিত আপনি দেখলেন গরিব খেতে পারছে না কতবা খেতে পারছে কিন্তু তার যদি একটিয়াল খরচ করে তাহলে অনেক মুশকিল এরকম আছে না অনেক লোক আছে হ্যাঁ তো আপনি বললেন কোনো অসুবিধা নেই আমি আজকে তাকে একটা স্যান্ডউইচ দেবো আর একটা জুস খাওয়াবো এটাও হলো কে হাসনের অন্তর্ভুক্ত নেমনি ভাবে বদলুন দাদা যেরকম আপনি পারেন তাকে সহযোগিতা করা একটা মানুষ রাস্তা হারিয়ে গেছে আপনি তাকে বলে দিন আপনি কিছু বললেন না আপনাকে বললো ভাই দিয়ে রাস্তা কিরকম যাবো আপনি আরে মিয়া তুমি কি বল এটাও বলতে হয় এটা কি বলেন এটা সত্যরিত্র হল না অসিত্র আপনি তাকে বলে দিবেন ভাই এরকম যদি শহর গেলে এক রাস্তা যদি আপনার বাদ পড়ে যায় তাহলে কত কিলোমিটার যেতে হয় কিনা ভাই জান দেখবেন মদিনা গেলে এরকম হয় আমি মুশকিল কিলো দেড় কিলো কিন্তু এটা তেমন অসুবিধা নেই আচ্ছা এমনি ভাবে হলুক হাসান ইসলামের উপদেশ ছিল আর এই উপদেশকে সামনে রেখে আমি আলোচনা করলাম ইবনে কথির থেকেও আর আল্লাহর রসুন সাল্লাই এ হাদিস দুই একটা হাদিসও পেশ করেছি শুনে নে হে আমার প্রিয় ছেলে আদরের ছেলে যদি তোমার কাজ তাহলে শুধু গুণান সবকিছু কিন্তু বিশেষ করে গুনা থেকে বাঁচার নির্দেশ দেন কেন যেন মানুষ গুনা থেকে বাঁচে তাই এই জন্য যেমন ইবনী কতির রহমতুল্লাহ আলহীন এখানে তাই তুমি যেকোনো জায়গায় গুণা করো ওটা আল্লাহ পেশ করবে বোঝানো হচ্ছে খবরদার গুনা থেকে বাঁচো আর কাজ। যদি মানুষ করে করে প্রকাশ ভাবে সবই ভালো আপনি বলবেন না শুধু সব লুকিয়ে রব বলেছেন যদি তুমি সৎকা প্রকাশ্যে দো অতবাহি কতই না ভালো আর যদি ওইটা সদকার যে দিচ্ছ ওটা গোপনীয়তার সাথে দাও না দেখি ঠিক না গরিবকে দাও তাহলে এটা হবে আরো বেশি ভালো শুভান যেটা তুমি দাও প্রকাশে কতই না ভালো আর যেটা গোপনে দেবে ওটা হাইমটা অনেক অনেক অনেক অনেক ভালো শুভান কারণ মানুষের সামনে দিলে রিয়া চলে আসতে পারে লুক দেহের অভাব চলে আসতে পারে একজন কি দিনে আরেকজন কি বলেন এটা থাকবে যদি মনে এসে যায় ধানশীল ওই শেষ মুশকিল এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে গোপনীয়তার সাথে দেয়া গোপনে গোপনে সৎকা খায় রাত করা কিন্তু যদি ছবি যদি মানুষ ভালো ভালো মানুষ যারা যদি গোপনে দেয় তাহলে মানুষেরা শিক্ষা লাভ করবে কি কিরকম তাই প্রকাশ্যে আপনার জন্য গড়্বর না হয় দিবেন দেখিয়ে যেন ওরা সৎ আপনি জাকাত দিবেন দেখিয়ে কারণ জাকাত এটা ফরজ জাকাত দেখিয়ে দিবেন কারণ হয়তো এরকম অলুক আছে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ লাখ লাখ আর বড় মিয়া হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা এবারে যেসব গরিবেরা যেসব ধনীরা রয়েছে বাংলাদেশের মাটিতে আমি বাংলাদেশের কথা বলছি এ নিয়ে যাওয়ার প্রয়োজন নেই বাংলাদেশ বাংলাদেশের মাটিতে মাটিতে যেসব ধনীরা রয়েছে ওরা সকলে যদি পুঙ্ক পুঙ্কানুপুঙ্ক রূপে নিয়মতান্ত্রিক হিসাব করে তাদের জাকাত বের করে আমার যা মনে হয় আমার যা মনে হয় ইনশা আল্লাহ বাংলাদেশের গরিবের দারিদ্র থাকবে না কি বলেন আমার কথাটা বুঝতে পারছেন হিসাব করে দেয় না তো এটা সৌজন্যমূলক দেয় কিছু কাপড় কিনে দিল আলাদা গরিব আর কিছু অমুক আর কিছু মানুষ দেখাবার জন্য দেব সব করে দেয় নষ্ট পত্রপত্রিকা অনেক লোকের মারা গেছে বাংলার মাটিতে ভিড়ের চাপে আপনারা শুনেছেন কিনা এরকম আল্লাহ আমাদের হেফাজত করুন যাই হোক যত গোপনীয়তা দিবেন তত বেশি ভালো কিন্তু আমি আগে বলেছি সব গোপন করলে হবে না কিছু দিনের দেখিয়ে যেন মানুষ শিক্ষা পায় যে সব দেখছে আল্লাহ হাবির সবকিছু জানে ভিতরের খবর কি তাও জানে বাইরের খবর জানে ভিতরের খবরও জানে মনের খবর জানে আপনি এত ভালো লোক একজন লোককে দেখলেন হঠাৎ করে আল্লাহ আমাদেরকে হৃদয় দেখে দেখাবার জন্যেছে দেখাবার জন্য করছে করে মানুষ ও দেখে জন্য সৌদি সৌদি যেন দেখে আর তাকে পয়সা দেয় কি বলে এটা করা যাইস কারণ মনের খবর তুমি জানো না আল্লাহ জানে তুমি শয়তান হয়ে গেছো তার বিরুদ্ধে কথা বলে কি সে যদি তার উদ্দেশ্য যদি খারাপও হয় একটা কথা বললাম কিন্তু খবরদার তোমরা ধারণা থেকে বাঁচো অর্থাৎ বদ্ধারণা থেকে বাঁচো কারণ বদ্ধারণা হচ্ছে প্রথম নম্বর মিথ্যা কথা সবচেয়ে বড় মিথ্যা কথা হচ্ছে বদ্ধারণা কারণ এই থেকে অনেক খারাপ কাজ আছে প্রথমে বোধারণা করলো তারপরে কি করবে তারপরে লড়াই হবে তারপরে অন্য কিছু হয়ে যেতে পারে তাই আহমদ রসুল ইসলাম বদ্ধারণা থেকে বাছার নির্দেশ দিয়েছেন এরপরের যে নির্দেশ বাবা সইয়া লোকমান তার ছেলেকে দিলেন হে আমার পিয় চলে সলাত কা নির্দেশ দিচ্ছেন সলাত তাহলে এগুলো আমাদের শিখা দরকার আপনার ছেলেকে আপনার প্রিয়জনকে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার সাকিবকে আপনার উস্তাদকে বললাম যদি উপদেশ দিতে হয় উস্তাদকে তো সাধারণ উপদেশ দেয় না কিন্তু হিকমতের সাথে তবে উস্তাদকে যদি উপদেশ দিতে হয় উস্তাদ হয়তো বিগড়ে গেছে সম্ভব না অসম্ভব তাহলে ওই রকম নিয়মতান্ত্রিকতাকে নম্রতার সাথে তাকে বুঝাতে হবে আপনি কিছু বলেন না বলেন এরকম আল্লাহ বলেছেন দুইটা পড়ানো শোনালাম একটা মানুষ হয়ে হয়েছে গেছে না অথচ আগে ভালো ছিল মাদ্রাসার উস্তাদ ছিল ঘুমরা হয়ে গেছে তোমার উস্তাদ এখন তুমি তাকে উপদেশ দিবে কিনা কিরকম উপদেশ দিবে সরাসরি উপদেশ দিতে না পারলে অন্য কে হয় আচ্ছা যখন আপনি পড়লেন উস্তাদ আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ বলবি দেহ এই ছেলেকে আমি ওইগুলো পড়াইয়াছি আর সেহেতু আজকে আমার থেকে এত অগ্রসর আর আমি পিছনে আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ লোকমান তার ছেলেকে বলছেন কায়ম কর। ধারাবাহিক ভাবে কি সুন্দর হ্যাঁ তার উপদেশ খবরদার ছিড়িক করো না খবরদার গুনা থেকে বাঁচো তারপরে আগের উন্মত ছিল কি না সলাধ সবার উপর ফস ছিল হয়তো বক্ কম বেশ কিন্তু সলাত সবার জন্য ছিল সকল উন্মতির মধ্যে ছিল সলা বোনাই সলাম সলাৎ কায়ে কিরকম হবে আপনি ঘরে পড়লেন সালাদ পুরুষেরা কামত সব সালাতের সাথে আর আপনি বলেন আমি ঘুমাচ্ছি হ্যাঁ আপনি বলেন কি বিপরীত হলো কিনা দ্দিন বলছে সলাৎ ঘুম থেকে ভালো আর আপনি বললেন হ্যাঁ এখন তো শীতের সিজন এসেছে আবার কম্বলটা একটু টান দিয়ে আবার চোখ ঘুমালেন তো কি হয়ে গেল সলা ঘুম হয়ে গেছে নমাজ থেকে ভালো আর আল্লাহর পক্ষ থেকে যে নেদা দেওয়া হচ্ছে ডাক দেওয়া হচ্ছে তাতে কি বলা হচ্ছে সলাৎ ঘুম থেকে ভালো আর একটু ঠান দিয়ে আর মোহাম্মদ কয় ফর পাঁচ ওক্ত তাই আমি এক ওক্ত পড়লাম না বলছে উস্ত চার ও পড়ি কবিরা গুণা কিনা নমাজ ছাড়া কবিরা গুণ কিনা আবার ছাড়ে ইয়া গুনে ইয়া দেখবেন ভারে বুঝা যাচ্ছে এবং ট্রেন ছেড়ে চলে যাচ্ছে কি যে করে রুকুতে যায় এরকম দেখেছেন এরকম সলাৎ হবে না প্রত্যেকটা রুকুন নিয়মতান্ত্রিক আদায় করতে হবে না পাওয়া যায় প্রশান্তি না পাওয়া যায় নমাজ বা আপনি গেলেন রুকুতে এরকম হ্যাঁ এরকম করে আবার কি রকম হচ্ছে রুকু থেকে যখন দাঁড়ায় রূপে দাঁড়ায় না আপনারা দেখেছেন কিনা কি যে করে রুকু থেকে যখন দাঁড়াবেন আপনাকে পরিপূর্ণরূপে মেরুদণ্ড পরিপূর্ণরূপে দাঁড় করাতে হবে আপনি এরকম করলেন রুকু হলো না বা এই যে দাঁড়িয়েছেন কেয়াম বা রুকু এটা হলো না তাই নমাজ হয়ে গেছে কি বা এমনি ভাবে দুই সেচ দান যে কেউ কেউ এক সেচ দাদে আপনার হয়েছে বলুন আপনারা এরকম করবেন কারণ কোন সময় আমি দেখি এখানে সেন্টারে আসে ভুল করে এরকম করে তখন কিন্তু আমার দুঃখ লাগে খুব বেশি ওরা আসে সেন্টারে আমার আলোচনা শুনে আমি আমার কথাই বলি আমি তাদেরকে উপদেশ দিই আমার থেকে ভুল হলে আল্লাহ মাফ করুক আমাকে কিন্তু এসব ক্ষেত্রে তো আর ভুল ভাই তোমাদের প্রত্যেকটা রুকুন আপনি আদায় করবেন এই যে উপদেশ আচ্ছা যদি এরকম হয় আপনি প্রশান্তির সাথে সলাত আদায় করবেন না বিমান চলে যাচ্ছে তাহলে এখন পড়েন না পরে পড়বেন বিমানের উপর পড়বেন কিন্তু প্রশান্তির সাথে পড়বেন তাই না এটাই তো বিধানিস না আপনি মুসাহ অবস্থায় আছেন কিন্তু এত তাড়া করবে না যে আপনার নবাজতেই হচ্ছে না ইয়া বুনেই আকিম সলা এবারে রুকুন আর ওয়াজিব যেগুলি ওগুলি যদি নিয়মতান্ত্রিক আদায় করি আর সলাদ পড়ি তাহলে সালাত কবুল হয়ে গেল আলহামদুলিল্লাহ এর সাথে আপনি এরকম এরকম এই জন্য মোহাম্মদ রসুল বলেছেন সবচেয়ে বড় চুর হলো যে সলাতে চুরি করে পরিপূর্ণরূপে সেজদা আদায় করেনা পরিপূর্ণরূপে সলাতে রুকুন গুলি আদায় করেনা এটা হচ্ছে কি বড় চু তো আমরা নদী করিম সাল ফরমান মোতাবেক আমরা চুর হবো না ইনশাল্লাহ প্রকৃত মুসল্লি আর নামাজি হবো বলেন তো ইনশাল আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞতা করেছি আর সপ্তমাফ সৎ কাজের আদেশ করো আমি সলাত পড়লাম আমি সিডিক থেকে বাঁচলাম গুনা থেকে বাঁচলাম আর এমনিই বসে থাকবো তা হতে না আরেকজনকে বলতে হবে ওয়ামুর বিল বেল আদেশ করোয়ান হ্যাঁ নিষেধ করো মানুষকে মানুষ যেন না করে মোতাবেক আপনি তাকে নির্দেশ দিতে পারবেন না নির্দেশ দেন তাহলে মার খাতে হবে এরকম যদি হয় তাহলে এরকম রকম সাথে বলবেন নিজে পারেন না অন্যকে দিয়ে করাবেন তাই না আর পাওয়ার থাকলে সরকারের জন্য ওয়াজিব সে প্রহার করে মানুষকে নমাজ পড়াবে আল্লাহর থেকে জন্য ইসলামী দণ্ডবিধি জারি করবে সরকার আমরা তো পার্ব না আমরা পারব না কি বলেন তো এটা আমাদের উপর ওয়াজিব না ওয়াজিব হচ্ছে সরকারের উপর আর আমাদের উপর ওয়াজিব হলো সরকারকে আমরা উপদেশ দিব ইসলামী বিধান জারি করার চেষ্টা করো সলাহাদ লোকজনকে বলো সলাৎ পড়তে না ফরমানিতে কি আমরা প্রতিবাদ করতে পারি নিয়মতান্ত্রিক কিন্তু ঠিক নাটো গাড়ি ভাঙ্গো ঘর জ্বালিয়ে দাও এটা কত্তি গিয়ে আসলো এটা গণতান্ত্রিক সিস্টেম কথিত ইসলামের নির্দেশ এরকম না আল্লাহ আমাদেরকে হৃদায়ত দেন বুঝার তৌফিক এরপর বলছেন আলা তুমি আমার মিল মা আদেশ করছো আর নহি ওষুধ কাজ থেকে নিষেধ করছো এই সময় তুমি বিপদের সম্মুখীন হতে পারো তোমাকে লোকজন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে বলে দেহ মূল্যায় হয়ে গেছিল হ্যাঁ আর নয় আরো অনেক কিছু বলবে তো এই অবস্থায় তুমি সবর করো একটা মানুষকে আপনি বললেন তুমি সিগারেট খাও না আপনি বুঝালেন তাই না পরের দিন সে কি করে সিগারেট ছাড়বে কি আপনার সামনে লুকমান উপদেশ আল্লাহাকে এখানে পেশ করেছেন তাহলে এটা কার উপদেশ শুধু লুকমান আল্লাহ আস এই অবস্থায় তুমি সমর্ক যে সিগারেট খায় হারাম খাচ্ছে সিগরেট খাওয়া অবস্থায় তাকে সালাম করা যায়জ না শেখ হব হিমিন রহমতুল্লাহ আলী বলছেন হারাম খাওয়া অবস্থায় সিগ্রেট খাওয়া কিনে ইয়ে সালাম করা যায়জ না আমি বলি একটা মানুষ পায়খানা করছে আপনি তাকে সালাম করবেন আমরা সালাম করি না তাই না পেশাব করছে সালাম করবেন আমরা করি না ওই তো ভালো কাজ তো এটা যদি পেশাব না করে তাহলে সরাজ পড়বে কিরকম যদি না উত্তর দিবে না পায়খানার অবস্থায় সালামের উত্তর দিবে না আর সাধারণত আমরা এই সময় করি না কারণ সে অন্য কাজে আছে কিরকম সালাম করি আচ্ছা তাহলে যে লোকটি সিগারেট খাচ্ছে তাকে কিরকম সালাম করবে যারা সিগারেট খায় আর সিগারেট খাওয়ার গুণা এটা শুধু তার কাছেই সীমিত থাকে না বা এর ক্ষতিটা শুধু তার জন্যই সীমিত থাকে না এর ক্ষতিটা অপর পর্যন্ত গিয়ে পৌঁছায় মারাত্মক সিগারেট খাওয়ার গুণাটা তাই যারা আস্তে করে ছাড়েন আল্লাহ আপনাদের যাদের ইমান মজবুত ইমানে যারা কবি আল্লাহ রসুন বলেছেন মিনাল বাইফ আল্লাহর কাছে সবল মুমিন দুর্বল মুমিন থেকে অনেক বেশি প্রিয় আর অনেক উত্তম তাহলে সবল মুমিন বলতে কিরকম শুধু ঘুষি মারলে অথবা এরকম কুস্তি কুস্তিতে আরেকজনকে ফেলে দিল ওইটা নাকি না উদ্দেশ্য কোনটা ইমানিলে সবল কুকাজ সামনে দেখে তাতে সে লিপ্ত হয় না আল্লাহ নাফরমানি করতে পারবে দেখে আমি চুরি করতে পারবো আল্লাহ তুমি আমাদেরকে তো অভিজ্ঞ সবাই সবল মুমিন হওয়ার চেষ্টা করি আমরা একজন আরেকজনের জন্য দোয়া করব। আমি আপনাদের জন্য দোয়া করবো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সবল ইমান নিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করবে ইনশাল কিন্তু মূল জিনিস ইমান দুর্বল ইমান কোন রকম কোন রকম চলে তাহলে কি হলো এরপরে আরো দুটি আয় হত্যাকারি ন আর তুমি গাল ফুলাবে না তোমার গাল ফিরিয়ে দিবে না মুখমন্ডলের দিকে ওকে দেখলো কথা বলতে চান এরকম করে দিয়েছে হয় কিনা যাই না না যাই কথা বলতে চায় ও কথা বলতে চায় সে কিন্তু কথা বলে না গাল ভুলি এরকম আর না তার সাথে কথা বল না কেন সে ও তো ছোট মানুষ কথা বলব কেন আমি দেখেছি একসাথে কয়েকজন মানুষ আছে একজনের ইজ্জত বেশি ওকে নিয়ে বসে আছে বাকি যারা আছে ওর সাথে কথা বলতে চায় এটা একটু দুর্বলতা অবশ্য তার হক বেশি ইস্কাল নেই যেহেতু আল্লাহ রসুল সাল্লাই মনের আবেগ ছিল বংশের লোকজন যদি ইসলাম কবুল করে নেয় তাহলে সমস্ত বড় বড় লোকজন যারা নেতা নেতৃবর্গ তাহলে সকলে ইসলাম কবুল করে নেবে মহাম্মদ রসুল্লাহাম মি জীবনে বড় বড় নেতা আবু জাহের সোহার বড় বড় লোকজনেরকে নিয়ে কথা বলছেন এমনি মুহূর্তে এসেছেন এক সাহাবি বন্ধু আল্লাহর কাছে খারাপ লাগলো তিনি মনে করছেন অন্ধ একটু পরে কথা বল তাই না আগে এদের সাথে কথা বলছে এদেরকে এদের রাইনে চলে আসে সবাই اللهر কাছে খারাপ লাগছে আল্লাহ কি বলছে ابس واتوالا ان جاء اهل الاعمى وما يدريك لعل هو يزكى او يذكر فتنفع الذكرى اما من استغنا فان تلهو تصدى وما عليك الا يزكا কিন্তু তুমি ভ্রুকুঞ্চিত করে তার থেকে মুখ ফিরিয়ে দিলে আল্লাহ রসুন আলিয়া মে আবেগ ছিল অন্যটা উদ্দেশ্য এক ছিল কিনা কথা বুঝছেন যদি আবু জাহে ইসলাম কবুল করে না তাহলে কি আছে এটা বড়াই চলে এরকম বড়াই করবে ও বলবে গরিব যারা ওরা বলে আমাদের মধ্যে আছে কিন্তু তোমাদের মধ্যে না একটু কম আর কি কিন্তু নাই তো বলা যায় না বড়াই কেছে তোমার কি বরাত্মলেন আল্লাহ মাহমুদ রসুল্লাহ বলছেন অন্য ব্যক্তি এসেছে তুমি দেখেঞ্চিত করলে এটা। আল্লাহ রুবুল্লা আলমিন তাকে বলেননি তুমি বলেননি বলেননি বলেছেন তাকে যে উপদেশ দিচ্ছেন এরকম করাটা উচিত হয়নি এই এরকম বুঝিয়ে আসা কারণ পেশি সাল্লা কিন্তু এর থেকে আমরা শিক্ষা পেলাম নিজেকে বড় মনে করবো না কাকে আল্লাহ কবুল করবে তুমি জানো না তাই এখানে লোকমানের উপদেশ মানুষকে দেখলে তুমি গাল ফুলাবে না বা তোমার ঘাড় দেরিয়ে দেবে না মুখ ফেরাবে না মারাহান আর পৃথিবীতে যখন চলো তুমি দম্ব অহংকার বসত তুমি চলাফেরা করবে না নিজেকে ছুটোই মনে করবে তাই দেখুন আল্লাহর সাল্লিম যখন চলতেন যেত তিনি যেমন থেকে নিচের দিকে তার মতো সৃষ্টি আর পৃথিবীতে কোনো জায়গায় নেই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা কি বলেন আপনার মতবিরোধ করেন নাকি কেতেন কোন মুসলমান মতবিরোধ করেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সমস্ত সৃষ্টির মধ্যে সেরা হচ্ছেন মোহাম্মদুরসুল্লাহ এই নবী সাল ইসলাম যখন চলতেন নিম্নমুখী হয়ে চলতেন এরকম না বুক ফুলিয়ে না তাই কারো যদি এরকম অভ্যাস থেকে বুক ফেল নিয়ে চলা আজকে থেকে এটা পরিত্যক্ত কারণ আমি দেখেছি আমার দুই একটা ছাত্রের অভ্যাস ওই রকম হ্যাঁ তো নিজে এটা এই অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করো বুক ফেল নিয়ে চলো না বোঝা যাবে হ্যাঁ নিম্নমুখী যথাসম্ভবত বা স্বাভাবিক অবস্থা আলহামদুলিল্লাহ বেশিরভাগ নাই একটা দুইটা আমরা দেখছি আর গৌরব ভালো পানা মুখে কী রহমতলি যে নিজেকে মনে মনে বড় মনে করে আর গৌরবেরা মাসা আল্লাহ লাটের ছেলে আসলে কিছুই নেই এটা হচ্ছে কি মুখতাল আমাল। তো মুখতাল হ্যাঁ এরকম যখন চলে বুঝা যায় বাবা মন্ত্রী ছেলে আর নয় মন্ত্রী আর নয় প্রধানমন্ত্রী এরকম চলে আসে না যায় না যাই এমনকি যদি তুমি প্রধানমন্ত্রীও হও তবুও তোমাকে হয়ে চলতে হবে তাহলে তুমি কিছুই নাই তাহলে এরকম মন্ত্রী হবে কিরকম চলবে লেহ হবাক সবাই নিজেকে ছোটো ভাববে আমি বলেছি সৃষ্টির সেরা মাহমুদ রসুল্ল সাল তিনি যখন চলতেন গাম্ভীর্যের সাথে চলতেন আল্লাহর রসুন সোল্লআলাম আর যেমন এরকম যেন তিনি উপর থেকে নিজের দিকে নামছেন তার মানে কি তার মধ্যে নমনীয় থা ছিল তার মধ্যে নিজেকে নিজে ছোটো ভাবতেন আল্লাহ রসুন সাল্লাহসালাম বড় না এজন্য আল্লাহ রসুন সোল্ল মুসরদে ইমাম আহমদ এসেছে আমাদের কাছে এসে সালাম করতেন আমরা তার জন্য দাঁড়াতাম না কেন দাঁড়াতাম না যেহেতু তিনি একে অপছন্দ করতেন কথা বুঝলেন ভাই বরং আল্লাহ রসুন বলেছেন কেউ যদি ভালো পায় যে মানুষ তাকে দেখলে এরকম দাঁড়িয়ে যাক তাহলে সে যেন তার ঠিকারা জাহান নামে দেয় আল্লাহ রসুন আর আমাদের স্কুল টিচার বা বিভিন্ন জায়গায় আলাম শিক্ষক শিক্ষিকারা আসলে বাচ্চারা ছোট বাচ্চারা সবাই দাঁড়িয়ে আসসালাম আলাইকুম বলে কিনা এটা সুন্নত না সুন্নতের উল্টা সুন্নতের উল্টা আবার সালাম করবে আর আপনি আমি আমার ঘরে গেল সালাম করি আলহামদুলিল্লাহ সব জায়গায় সালাম করি সেও আমাকে সালাম করে আমিও তাকে সালাম করি ছোট বাচ্চারা সবাই এটা ছিল নবী করিম সাল আসলামের সুন্না আমি একথা বললাম আমরা নবী কে দেখে চলবো তাই আহেল এরকম করে বেদাতিরা আবার দাঁড়িয়ে যাও বসে যাও এই করো সেই করো অনেকে তো বলে দরুদ পর্যন্ত বসে পড়া যায় না দাঁড়িয়ে পড়লে হয় না আছে কিনা দুরুন্দাগি দাঁড়িয়ে পড়তে হবে এটা আবার কোনটা অথচ আল্লাহ রসুন জিন্দা কালে তাকে দেখে দাঁড়াবেন এটাকে আল্লাহ রসুন করতেন এরপর যখন তুমি চলাফেরা করবে চলবে হাঁটবে স্বাভাবিকভাবে হাঁটবে বেশ দ্রুত না একদম বেশ নরম না কেউ কেউ বুঝে যায় যেমন রুগী এরকম ওর চলা ঠিক না আর কেউ এরকম করে চলে যদি আরেকজন আসে হাত লাগে ওর আঘাত লাগতে পারে কি একদম ভিজা বিড়ালো না বুঝলি রাজা নাকি ভিজা বিড়াল আর আমাদের এরিয়ার এলাকায় তারা বলে ভিজা সুফি এরকমও না আর একদম গরমও না মধ্যম পন্থা অবলম্বন করো যখন চলাফেরা করোকি মেসিটা তুমি বাইচান্স এরকম ভাবে বিশেষ কারণে দৌড়ে যেতে হয় অথবা তাড়াতাড়ি সেটা ভিন্ন কথা কিন্তু সাধারণ চাল চলন মানুষের কি হবে ফি অবলম্বন করে একদম দ্রুত আসতে আর আওয়াজ তুমি ছোট করে কথা বলবে বড় আওয়াজে কথা বলবে না কিন্তু যেখানে আওয়াজ উঁচু করা উচিত সেখান উঁচু করবেই চিনি বক্তা মানুষকে তার আলোচনা শুনাবেন এই সময় তিনি জুড়ে বলবেন না আসতে বলবেন নিজেই বুঝতে পারবেন তারা দেখুন ইমামের পিছনে নামাজ পড়ি জাহারি সলাতে ইমাম সাহেব জুড়ে পড়েন কারণ এ সময় কি তিনি টেরাত শুনাবেন তাই জুড়ে বলবেন। তাহলে যেখানে জুড়ে পড়া উচিত সেখানে জুড়ে আর সাধারণত নয় সাধারণতিক আওয়াজ থাকবে নিম্ন একসাথে পাঁচজন সাতজন বসল কেউ আরেকজনকে কথা বলার সুযোগ দেয় না সেই আছে কিনা হারাম নিয়মিক বলছেন এই অবস্থায় তুমি আওয়াজ বড় করো না তাহলে যেখানে ছোট আওয়াজের কথা বললে চলে এই জায়গায় সবচেয়ে খারাপ আওয়াজ হচ্ছে গাদার আওয়াজ শুনতে বিকট লাগে বিদ্রুপ লাগে কিরকম লাগে আওয়াজটা আপনি দেখবেন আপনারা শুনেছেন নাকি তাহলে মুঙ্কর আওয়াজ হচ্ছে সবচেয়ে বেশি মুঙ্কর বেশি খুশি বা খারাপ অথবা শুনতে বিকট লাগে এরকম আওয়াজ হচ্ছে কার গাদার আওয়াজ তোর আলমীর বলছেন তোমরা খবরদার এরকম বড় আওয়াজে কোথাও বলবে না তবে যেখানে বড় আওয়াজ করা উচিত সেখানে তো বড় করবে নিয়মতান্ত্রিক তা অনিয়ম না এজন্য যেমন আমরা সলাতে আলহামদু পড়ি জুড়ে আলহামদুল তারপরে জুড়ে তিনি বলছেন কি জুড়ে পড়েন কিনা কেউ কেউ বললেন না না জুড়ে বলবে না তাহলে এতক্ষণ যে ইমাম সাহেব জুরে ফাতে বলবো পড়লো তাইলে বলতে হবে মানা ইমাম সাহেব যখন আমরা আমিন বলো আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ইমাম সাহেবের আমিন আমরা কিরকম বুঝবো বা শুনবো যদি তিনি জুড়ে আমিন না বলেন বলেন তো ভাই ইমাম সাহেব আমি জুড়ে বলবেন না আসতে বলবে আল্লাহ রসুল বলেছেন ইদা ইমাম যদি সন্দেহ থাকে এখন গিয়ে বুহারি দেহ মুসলিম দেহ ইদা আমান ইমাম ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো তাহলে বলবে জুড়ে আসতে এছাড়া সবচেয়ে বেশি দুটি কারণে তোমাদের সাথে হিংসা পূষণ করে একটা হচ্ছে সালাম আরেকটা হচ্ছে আমিন একটা হলো কি সালাম আর আরেকটা আমি আচ্ছা আমি বলি হয়তো আপনি বলবেন না আমার আশপাশে নাই তো কেন বলবো আমি আমি বলবো তোমার তোমার সাথে কাছে না থাকলে কি হবে ইহুদিদের নেতা রয়েছে সত্য বললাম না মিথ্যা নেতা এখানে আছে আর ইহুদ্ের নেতা কোনটা যেহেতু নিয়মতান্ত্রিক হবে না কি চিল্লি হয় সবাই জানে এটা নিয়মতান্ত্রিক আহ আমি বলেছেন ইমাম সাহেব যে আলহামদু পাঠ করেন চিল্লিয়ে চিল্লি পড়েন না নিয়মতান্ত্রিক পড়েন এই জিনিসটা আমার বুঝতে হবে কিন্তু না কথা মাইক ছাড়া আমার আওয়াজ এরকম যাবে না তাই না মাইক আছে আপনারা শুনছেন তাই আওয়াজটা বড় হচ্ছে না তো এই যে বড় আওয়াজ হলো এটা কি খারাপ না ভালো ভালো কিন্তু এরকম আমি যদি ওই আমি সাধারণ ভাবে কথা বলি আল্লাহ আমাদের আওয়াজ এজন্যদ রসুল্লাহ সালিস যখন তোমরা গাদার আওয়াজ শুনবে তখন বলবে যদি আপনি কোথায় যান আছে গাদা গাদার আওয়াজ শুনেছেনটা একটি রাজনীতেন আল্লাহ রসুল বলেছেন فسال الله من فضله وإذا سمعتم نهيق الحمير فتعوذوا بالله من الشيطان فانها رأت شيطانا তোমরা যখন মুরগের আওয়াজ শুনতে পাও তখন আল্লাহর কাছে তার ফজল চাও তার দয়া অনুগ্রহ চাও তার اللهم اني اسالک من فضلك আর حمير হামির মানে গাধা গাধার আওয়াজ যখন শতান থেকে আশ্রয় চাও তাই আমরা বলবো আহ শেতান কারণ সে শয়তান দেখেছে এই কয়েকটি আয়তের তফসিল সংক্ষিপ্তকারে এখানে শেষ করা হলো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের ইলাম বাড়িয়ে দাও যা আলোচনা করলাম শুনলাম তফসী পেশ করলাম আল্লাহ এই মুখে আমল করার আল্লাহ করো আমাদের মা আমাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ তুমি আমাদেরকে নেক বানাও আমাদের সন্তান সন্ত বানাও আত্মীয় স্বজনকে নেক বানাও সকলকে কোরআন শুনে অনুযায়ী আমল করার তো অফিক তুমি সহজভাবে বেশি বেশি করে হালাল কামাই করা তৌফিক দাও আমাদের কামায়ের মধ্যে বরকত দাও আল্লাহ আমরা যেন তোমার বিধি বিধান পালন করে চলতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ হারাম কাজ থেকে তোমার নাফরমানি বাঁচতে পারি সালাতম থেকে নজাত দাওর আদাব وبارك لنا فيما أعطيتنا اللهم أعطي حياتنا على طاعتك واغفر ذنوبنا وأحسن أعمالنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صلِّ وسلِّم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين